আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহি রবিফিল নবী গীনা মুহাম্মদ ওয়াল আলিহি ওয়াহ দিন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি सप्रिय दर्शक बायुबा अपना जान इतोम अनेकगुलो पर्व अत्यंत गुरुतवपूर्ण एक विषय नहीं अपन साथ आलोचना शुरू कर हम आदर्श मुस्लिम करणीय वर्जन आदर्श मुस्लिम व्यक्ति जीवन जे काजगुल आल्लाब्बुल आलमीन साथे सम्पर्क तैरी करार्जन करगे बर्जन करोड़ এই আলোচনাগুলো নিয়ে এসেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহরবুল আলমীর জিকির করবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের জিকির স্মরণ একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে এটি বান্দার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং প্রশংসনীয় কাজ যেটি বান্দা আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ভালোবাসার জন্য করবে তাই আদর্শ মুসলিম ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ সুবাহানুয়া তালায় জিকির করবে আল্লাহ আল্লাহর্বুল আলমে জিকির করবে অর্থাৎ আল্লাহ সুবাহানুয়া তালার শরণকে আদর্শ মুসলিম ব্যক্তি নিজের জীবনের প্রত্যেকটি পরতে পরতে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পর্যায়ে সেটাকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক বায়ুবোনেরা এখন আমরা ওই আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটুকু বাস্তবায়ন করার জন্য তাকে নির্মুক্ত যে কাজগুলো আছে সেগুলো একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে আমরা যখন মেইন পয়েন্টে বলি তখন ওই মেইন পয়েন্টের অধীনে কিছু বিষয় রয়েছে যেগুলো দেশটি আকর্ষণ করি আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র ওই পয়েন্টে যদি জানে তাহলে এর ভেতরে যে কথাগুলো আছে সেগুলো তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবেন না এই জন্য ওই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য ওই করণীয়কে সত্যিকারভাবে কমপ্লিট করার জন্য পরিপূর্ণ করার জন্য আদর্শ মুসলিমকে প্রথমেই জানতে হবে আল্লাহ হাব্বুল আলমিনের জিকির বলতে কী বুঝায় আল্লাহ হাবুল আলমিনের জিকির আমাদের সমাজে আমরা যখন জিকির শব্দ শুনি যে লোকটি জিকিরে গিয়েছে তাহলে আমাদের কাছে মনে হয় যেন লোকটি জিকিরে গিয়েছে এর অর্থ হচ্ছে জিকিরের একটা পরিভাষা আমরা আমাদের মগজের মধ্যে আমাদের চিন্তার মধ্যে আমরা নির্দিষ্ট করে নিয়েছি জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ অথবা সুবাহান আল্লাহ অথবা ইল্লাউল্লাহ ইল্লাউল্লাহ অথবা এই ধরনের কিছু সুনির্দিষ্ট বিষয়কে আমরা জিকির হিসেবে নির্ধারণ করে নিয়েছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা এই ক্ষেত্রে যে মিসকনসেপ্ট আমাদের মধ্যে বিরাজ করছে এই ক্ষেত্রে যেই সমস্যা আমাদের মধ্যে রয়েছে ওই সমস্যার বিষয়গুলো ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রথমে আমি আদর্শ মুসলিম ব্যক্তি জিকির সম্পর্কে জানতে হবে সত্যিকার জিকির সম্পর্কে যদি তিনি না জানেন তাহলে তিনি সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমের স্মরণ বলতে তিনি মিসগাইডেড হয়ে যাবেন কারণ আমাদের সমাজের মধ্যে অনেক রকমের জিকির চালু করেছে লোকেরা গান চালু করেছে জিকিরের জন্য যে এভাবে এভাবে জিকির করে যেমনি বাবা খুশি হয় নাউজমিল্লা বাবাকে খুশি করার জন্য কেউ লাভ দিয়ে কেউ মানে দোর দিয়ে কেউ জাম্প দিয়ে কেউ মানে চিৎকার করে মানে বিভিন্ন আঙ্গিক বিভিন্নভাবে আমরা জিকির আবিষ্কার করেছি এবং আমরা মনে করি যে হই হুল্লুর চিল্লা চিল্লি এগুলো যদি করতে পারি এটাই হচ্ছে জিকির এবং জিকিরের বক্তব্য মূলত আমাদের কাছে বা জিকিরের ধারণা মূলত আমাদের কাছে এই ধরনেরই হয়েছে এবং এটাই আমরা জিকির হিসেবে গ্রহণ করেছি আসল ব্যাপারটি কী এমন না আসল ব্যাপারটি হচ্ছে জেকির শব্দে শাব্দিকত্ব হচ্ছে স্মরণ এটি কমন বক্তব্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের স্মরণকে বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত জেকের শুধুমাত্র মুখিক জিকিরের মধ্যে মুখিক উচ্চারণের মধ্যে অথবা মুখিক মানে বক্তব্যের মধ্যে শুধুমাত্র জেকির সীমাবদ্ধ নয় সাই আদর্শ মুসলিম ব্যক্তি এই কথাটু সত্যিকারভাবে উপলব্ধি করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই কারণেই সত্যিকার জিকিরের কনসেপ্টকে উপলব্ধি করার জন্য এবং জিকির সম্পর্কে আমাদের যে বিভ্রান্তি আমাদের যে ভ্রষ্টতা আছে সেই ভ্রষ্টতা থেকে আমরা নিজেদেরকে হেদায়তের দিকে নিয়ে আসার জন্য শেখুল ইসলাম এবুল কাইম রহমতুল্লাহ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি যেটি শেখুল ইসলাম আবুল কাইম রহমতুল্লাহ আলোয়াবুল সৈয়ী মিনাল খালিম তৈ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিশেষ করে যারা আলেম তারা কিতাবটি পড়ে নিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহবুল আলমিন জিকির এবং দোয়া এর ক্ষেত্রে এটি একেবারেই অতুলনীয় কিতাব তাই কিতাবটি যদি আমরা পড়ে নিই আমরা সবচেয়ে বেশি উপকৃত হব এই বইয়ের মধ্যে তিনি বলেছেন আর দিক্রও দিকির হচ্ছে দু ধরনের একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়গুলো উপলব্ধি করতেই হবে যদি তিনি উপলব্ধি না করেন সত্যি কথা হচ্ছে তিনি জিকিরের ব্যাপারে বিভ্রান্ত থেকে যাবেন সত্যি কথা হচ্ছে জিকিরের ব্যাপারে তাকে শয়তান পথ করে ফেলতে পারে এই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিকিরের আমাদেরকে জানতে হবে তিনি বলেন জিকির হচ্ছে দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে আলাইহি আল্লাহ নাম তার গুণাবলী তার প্রশংসা আল্লাহবুল আলমিনের নাম তার গুণাবলী এবং তার প্রশংসা এগুলো স্মরণ করা এগুলো উল্লেখ করা এগুলো আলোচনা করা তিনি বলেন এই প্রথম প্রকার যেটি আল্লাহবুল আলমিনের নাম গুণাবলী এবং তার প্রশংসা উল্লেখ করা আলোচনা করা এটি আবার দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে বিহা মিনাদ্যাকের জিকিরকারীর পক্ষ থেকে যিনি জিকির করবেন তার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলামিনের জন্য প্রশংসা পেশ করা প্রশংসা তুলে ধরা এটি এর মধ্যে প্রথম প্রকার আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ রাবুল আলামীর প্রশংসা লিপ্ত হওয়া যেমন উদাহরণ কোন ব্যক্তি সুবহান আল্লাহ বললেন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি সুবহান আল্লাহ কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ রবুল আলমিনের জন্য সকল প্রশংসা লাহ ইল্লা আলাহ বললেন আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই এ আল্লাহ রবুল আলমিনের ইনসা উসাইনা আলাইহি আল্লাহ রবুল আলমিনের প্রশংসা তিনি ব্যক্ত করলেন প্রশংসার বহিঃ প্রকাশ করলেন প্রশংসা তুলে ধরলেন এটি প্রথম প্রকার তিনি যদি আল্লাহ আকবার বলেন আল্লাহ মহান আল্লাহ রবুল আলমিন সর্বশ্রেষ্ঠ আল্লাহ রবুল আলমিনের তিনি প্রশংসা তুলে ধরলেন তাহলে প্রথম প্রকার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জাহাকিরের পক্ষ থেকে যিনি জিকির করছেন তার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা ব্যক্ত করা বা প্রশংসা তুলে ধরা দ্বিতীয় প্রকার হচ্ছে আল খাবার আল্লাহ রব্বুল আলমিনের নাম গুনাবলির যে বিধান আছে এই বিধানগুলো সম্পর্কে আলোচনা করা সেগুলোর তথ্য পেশ করা সেগুলো সম্পর্কে ডিসকাশন করা এটি হল আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে সম্পর্কিত দ্বিতীয় প্রকার জিকির আল্লাহ রবুল আলামিনের নামগুলো তিনি রাজশাহ তিনি ওদুদ তিনি গফুর তিনি রাহিম তিনি রহমান তিনি ওয়াহাব ঠিক এইভাবে অল্লা সুবাহ তালায়ের সিফাতগুলি সম্পর্কে খবর দেয়া তার নাম এবং সেফাতগুলি সম্পর্কে খবর দেওয়া এগুলোর মধ্যে কি আছে এগুলোর সম্পর্কে তথ্য এ ডিসকাশন করা আলোচনা করা এটা হচ্ছে এক্ষেত্রে দ্বিতীয় প্রকার জিকির শেখুল ইসলাম কাজি মহমতুল্লাহ বলেন ওয়াহাজ ওয়া এই যে দ্বিতীয় প্রকারের কথা বললাম আল্লাহ রবুল্লা আলমিনের নাম এবং যে আকামগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা আলোচনা করা এটি হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে হামদ প্রশংসা দ্বিতীয় প্রকার হচ্ছে সানা আল্লাহ রব্বুল আলমিনের উত্তম আলোচনা উত্তম বিষয়গুলো তুলে ধরা যেগুলো মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করা হয় তাকে যেগুলো মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সত্যার বিশেষত্ব আলোচনা করা হয়ে থাকে তিন নম্বর হচ্ছে ওয়া মাইজদি আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদা এবং বড়ত্ব শ্রেষ্ঠত্ব তুলে ধরা তাহলে আল্লাহ রবুল আলমিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আলোচনা করে তাহলে সেই ব্যক্তি এই তিনটি কাজ হচ্ছে তার জিকির প্রথম হচ্ছে হাম দ্বিতীয় হচ্ছে সেন্যা তৃতীয় হচ্ছে মাইজ মূলত কোন মান্দা যখন আল্লাহ রবুল আলমিনের জিকির করে এই তিনটির বাইরে কোনো জিকির নেই হয়তো সে আল্লাহ হাবুল আলমীর প্রশংসা করবে অথবা সে আল্লাহ হাবুল আলমীর স্নানা করবে আল্লাহ হর্বুল আলমিনের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরবে অথবা সে আল্লাহ হাবুল আলমীর যে শ্রেষ্ঠত্ব রয়েছে মর্যাদা রয়েছে এই শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয়টি তুলে ধরবে এর বাইরে কোনো বিষয় নেই এই আলোচনার মধ্যেই শেখুল ইসলাম কাইম রহমতুল আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে এই তিনটি বিষয়ের যেই পার্থক্য রয়েছে সেটাকেও তুলে ধরেছেন আলহাবল সহিবের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করেছেন তিনি বলেন ফালহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের হাম ধরছে আল এখবার ও আনহুবে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা এবং সন্তুষ্টির মাধ্যমে তার সেফাতুল খামাল পরিপূর্ণ সেফাতের বিষয়টি তুলে ধরা এটি হচ্ছে মূলত হাম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিরতির এখন একটু বিরতিতে যাচ্ছি পর আবার আলোচনা যাব ততক্ষণ আমাদের সাথেই সাথে শেখ চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মহিদের প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লাহ আল্লাহ মণিমুক্ত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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় श्रोता फिर आरोप आलोचन आगे যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ সুমানুয়া তালা এর সিফাত এবং আসমা এর সাথে যে যেই বিধান রয়েছে সেগুলো তিনি তিনভাবে জিকির করবেন হয়তো হামদের মাধ্যমে অথবা এর মাধ্যমে অথবা মাইজদের মাধ্যমে হাম কাকে বলা হয়ে থাকে সারা কাকে বলা হয়ে থাকে আর মাইজিকাকে বলা হয় থাকে একজন আদর্শ ব্যক্তি এটাও বুঝতে হবে তাই শেখুল ইসলাম ইমন কাজিম রহমতুল্লাহ আলোয়াবুল সয়ীবর মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করেছেন তিনি বলেন ফালহামদুলিল্লাহ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 আল্লাহ রাবুল আলমিনের যে গুণাবলিগুলো রয়েছে এই গুণাবলীগুলোর পরিপূর্ণতা তুলে ধরা আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা এবং তার সন্তুষ্টির মাধ্যমে এটি হচ্ছে হামিদ বান্দা যখন আল্লাহ রাবুল আলমীর প্রশংসা করবে এটাকে আমরা কথায় প্রশংসা বলেছি আমাদের বাংলা ভাষায় আমরা প্রশংসা বুঝাই কিন্তু এর পরিভাষা রয়েছে যে পরিভাষাটি শেখুল ইসলামুল কাজিম রহমতুল্লাহ উল্লেখ করেছেন প্রশংসা করবেন প্রশংসার মধ্যে মাহাব্বতাহি সুয়ে এটি অপরিহার্য বিষয় আল্লাহ হাবুল আলমিনের ভালোবাসা এবং তার প্রতি সন্তুষ্টি এর মাধ্যমেই মূলত আল্লাহ হাবুল আলমিনের সেফাতুল কামাল আল্লাহ সুহানের গুণাবলীর পরিপূর্ণতার বিষয়টি তুলে ধরা এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা বলছেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেনা করা আল্লাহরাবুল আলমিনের বিশেষত্ব তুলে ধরা আল্লাহ রব্বুল আলমিন যেই গুণাবলিতে বিশেষিত সেই বিষয়টি তুলে ধরা এটি হচ্ছে সানা এই সেনা সম্পর্কে তিনি বলেন ইনকার আল মাহমেদ ঐসাই আন যদি কোনো ব্যক্তি প্রশংসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষত্ব তুলে ধরে সেটাকে বারবার তাকরার করেন রিপিট করেন তুলে ধরেন এই যে জিনিসটুকু তিনি তুলে ধরলেন এটাকেই মূলত বলা হয়েছে সানা এটাই হলো সানা যে মাহ আহমেদগুলো ক্যান স্যানা এই প্রশংসা দিকগুলোকে বারবার রিপিট করা আল্লাহ রাব্বুল আলমিন এই প্রশংসায় বিশেষত এই বিষয়টি উপলব্ধি করা সত্যিকারভাবে ব্যক্ত করা বা তুলে ধরা এটাই হচ্ছে মূলত সেনা আর মাইজ হচ্ছে শেখুল ইসলাম এবনুল কাজিম রহমতুল্লাহ বলেন আর যদি আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা তার স্তুতি কেউ যদি বর্ণনা করে থাকে বেসি ফ্যাতিল জালাল তার মহত্ব ওয়াল আদমা শ্রেষ্ঠত্ব ওয়াল কিবরিয়া বরত্ব ওয়াল মিল্ক এবং তার রাজত্ব তার অধিকার এই নিয়ে যদি করে ব্যক্তি তার প্রশংসা তুলে ধরে কেন মাইজ দেন এটাকেই মাইজতে বলা হয় থাকে তাই আল্লাহ সুবাহনু তালা কোরআনে করিমের সুরা আল ফাতেহার মধ্যে এই বিষয়টিকে একসাথ করেছেন হাম সানা মাইজ এই তিনটি বিষয়কে আল্লাহবুল আলমিন কোরআনে করিমের সুরা আল ফাতেহার মধ্যে বান্দার জন্য এই তিনটি বিষয়কেই একসাথ করেছেন সহী হাদিসের মধ্যে আসল আল্লাহ সাল্লাহ আসলামের সাদ করেন আল্লাহ সুবাহানুয় তালা বান্দার মাছে এবং আল্লাহর মাছে সুরে ফাতে তিনি বাদ করে নিয়েছেন সলাদকে বাক করে নিয়েছেন বন্টন করে নিয়েছেন এরপরে স্লাহ আসলামের সাদ করেন ফাইজা কয়াল আব্দু যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ হির্বিল আলামী সমস্ত প্রশংসা বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালকের জন্য বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ সুবাহানুয়া তালা বলেন যে হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে হামদ করেছে এটাকে হামদ হিসেবে উল্লেখ করেছেন যেহেতু এর মাধ্যমে বান্দা সকল প্রকার ভালোবাসা এবং সন্তুষ্টি নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সিফাতের পরিপূর্ণতার স্বীকৃতি দিচ্ছেন এই জন্য এটাকে হামদ বলা হয়েছে এটি হলো হামদ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হামেদানী আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার হামদ করেছে ও ইদা পাল আর রহমান রাহিম তখন বলে আর রহমান রাহিম অতীব দয়ালু এবং অত্যন্ত দয়াশীল যখন আল্লাহ হাব্বুল আলমিনের এই দুইটি সেফত রহমান এবং রাহিমের সেফত উল্লেখ করেন তখন আল্লাহ সুমাহ তালা বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার উপরে সানা করেছে যেহেতু আল্লাহ হাব্বুল আলমিনের ওই মাহামেদের বৈশিষ্ট্য যেগুলো আছে প্রশংসার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বিশেষভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করে সেটাকে রিপিট করলো এই জন্য বলছে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার আসনা আলাইয়া সানা করেছে আমার সত্যিকারভাবে গুণাগুণগুলোকে আমার জন্য সাব্যস্ত করেছে বিশেষিত করেছে আসনা আলাইয়া আব্দি আর রহমান রাহিম যখন বান্দা এই কথা বলবে আল্লাহরবুল্লা আলমিন বলেন আসনা আলাইয়া আব্দি। তারপর মায়ালিকি ইয়ুমদিন যা কালাল আবদু যখন বান্দা বলে মায়ালিকি ইয়ুমুদ্দিন বিচার দিনের প্রতিদান দিবসের মালিক যখন এই কথা বলে তখন আল্লাহরাবুল্লা আলমিন বলেন মাইজাদানি আব্দি আমার বান্দা আমার মাইজ বর্ণা করেছে আমার মাইজ ধছে এই যে বান্দা আমার মহত্ব শ্রেষ্ঠত্ব আমার ক্ষমতা এবং রাজত্বের যে সিফাতগুলো রয়েছে যে গুণাবলীগুলো রয়েছে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাকে সত্যিকার শ্রেষ্ঠত্বের বিষয়টি মর্যাদার বিষয়টি সাব্যস্ত করেছে তাই আল্লাহরাবুল আমি বলেন ম্যাজাদানি আব্দি যে আমার বান্দা আমার তাম জিদ করেছে এটি হলজিৎ তাহমিদ এবং সানা এই তিনটি কাজ আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহা যে জিকির রয়েছে সেই জিকিরকে বাস্তবায়ন করবে তাই শাখুল ইসলাম কাইম মহমতুল্লাহ বলেন এটি হচ্ছে প্রথম প্রকারের জিকির এটাকে দুইভাগে বাক করা হয়েছে ও যে জিকির মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নাম তার গুণাবলী এবং তার প্রতি প্রশংসা এবং সানা করবে এটি হচ্ছে মূলত প্রথম প্রকারের জিকির এতক্ষণ পর্যন্ত প্রথম প্রকারের জিকির সম্পর্কে আমরা ধারণা নিলাম কিভাবে শেখুল ইসলাম এমন কাজিম রহমতুল্লা রাই প্রথম প্রকারের জিকিরটি আলোচনা করলেন আসুন এবার দ্বিতীয় প্রকারের জিকিরটি জানি দ্বিতীয় প্রকারের জিকির হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা জিক্রু আম যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ যেগুলো আছে সেই নির্দেশগুলো কথা স্মরণ করবে নির্দেশগুলোকে স্মরণ করে বান্দা সেগুলো উপলব্ধি করবে এবং অনুসরণ করবে ওয়ানিহি ওয়াহকামহি আল্লাহর নির্দেশ নিষেধ এবং আহকাম যে আকামগুলো আল্লাহ সুমাহ তালা বান্দাকে অনুসরণ করতে বলেছেন সেই নির্দেশ আহকামগুলো বান্দা স্মরণ করবে এবং সেগুলোকে উল্লেখ করবে সেগুলোকে বান্দা তুলে ধরবে সুতরাং আপনারা বুঝতে পেরেছেন সুপ্র দর্শক ভাই বোনেরা জিকিরকে মাত্র মৌখিক উচ্চারণ মুখে আওড়ানোকে মুখে বলাকে জিকির হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই জিকিরের দ্বিতীয় যে প্রকারটি সেটি হচ্ছে বান্দা সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিষেধ এবং হাকাম যেগুলো আছে সেই নির্দেশ নিষেধ এবং হাকামগুলোকে স্মরণ করবে এবং এই প্রকারের জিকিরকে শেখুল ইসলাম ইবনুল কাইম রহমতুল্লাহ দুই প্রকার বলেছেন এটিও দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে জিক্রুহু এখবার আন আনহু বান্দা আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিনের নির্দেশ এবং নিষেধ এবং বিধানকে স্মরণ করবে এখব্যার আনহু তার পক্ষ থেকে এগুলো জানানোর জন্য অর্থাৎ এগুলোর বিধানগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য সেগুলো আলোচনা করবে যেমন বলবে এটা ওয়াজিব এটা সুনত এটা নফল এটা ফরজ এটা আল্লাহর নির্দেশ এটা আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন এটা নিষেধ করেছেন এটা গর্হিত করেছেন এটি মালরুন অভিশপ্ত ইত্যাদি ইত্যাদি সেভাবে সে বিষয়গুলোকে তুলে ধরবেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমীর যে নির্দেশগুলো রয়েছে সেই নির্দেশগুলো সত্যিকারভাবে বান্দা নিজে সেগুলোকে পালন করবেন এবং সেই নির্দেশগুলোকে সত্যিকারভাবে বান্দা খবর দিবেন সেগুলোর বিধান সম্পর্কে জানাবেন এটি হল প্রথম প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে দ্বিতীয় প্রকার হলো যখন আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ পাবে তখন নির্দেশ স্মরণ করেই সেদিকে অগ্রসর হবে এটা হল জিকের আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো তোমরা জাক আদায় করো যখন আল্লাহর বান্দা শুনবে আল্লাহ রবুল আলমিনের নির্দেশ যে বহিয়ান আল্লাহ রবুল্লা আলমিন আমাকে নির্দেশ দিচ্ছেন আমাকে আল্লাহ সুবাহ কায়েম করো সলাত পড়ো তখন তিনি সলাত কায়ে দ্রুত এগিয়ে যাবে বান্দা নির্দেশ শোনার সাথে সাথেই ওই নির্দেশকে তামিল করার জন্য নির্দেশকে পালন করার জন্য ওই নির্দেশের অনুসরণ করার জন্য বান্দা দ্রুত সেদিকে অগ্রসর হবে এবং সেটাকে অনুসরণ করবে দ্বিতীয় হচ্ছে যখন নিষেধ শুনবে সাথে সাথে ভাইয়াহরুবিন নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে সাথে সাথেই যখন আল্লাহ রবুল আলমিন বলবেন ফেহেল এন তুম তাহুন তোমরা কি এখন থেকে আর বিরত হবে না তোমরা কি বিরত হবে না তখন বলবেন যে এনতা হাই না এনতা না আমরা বিরত হলাম আমরা বিরত হলাম এ আটটি নাজিল হয়েছে যখন মহিয়ান আল্লাহ রবুল আলমিন মদকে হারাম করেছেন তখন আল্লাহ রবুল আলমিন প্রশ্ন উত্থাপন করলেন সাহাবিদের কাছে রসল আল্লাহ সাল্লাহ সাহাবিরা যাদের সময় কোরআন অতীর্ণ হয়েছে তাদের কাছে এই প্রশ্ন আসলো যে তোমরা কি আল্লাহর বিধান শুনে তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করা হচ্ছে সে কাজ থেকে তোমরা তোমরা কি বিরত হবে না সাহাবিরা যখন এই নির্দেশ শুনলেন সবাই বললেন এনতা হাই না এন না আমরা বিরত হয়ে গেলাম আমরা সরে গেলাম এটাই হচ্ছে মূলত আল্লাহ রাবুল্লীর জিকের যে জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা সত্যিকার ভাবে আল্লাহ রাবুল আলমীর নিষেধ যখন শুনবে যে আল্লাহ সুবাহ নিষেধ করেছেন শুনার সাথে সাথেই আল্লাহর বান্দা ওই নিষেধকে নিজের জীবনে তা মিল করবে বাস্তবায়ন করবে সাথে সাথেই সেই নিষেধ থেকে নিজেকে বারণ করবে নিজেকে দূরে সরে নিয়ে যাবে এটাই হচ্ছে মূলত শেখুল ইসলাম এবনুল কাজিম রহমতুল আলাই জিকিরের যেই প্রকারগুলো আলোচনা করেছেন এই প্রকার এগুলো হচ্ছে জিকির জিকিরের কনসেপ্ট যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে পরিশুদ্ধ করতে না পারে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মিসকনসেপ্ট থেকে যায় তার ধারণার মধ্যে বিভ্রান্তি থেকে যায় অবশ্যই সে ব্যক্তি জিকিরের ক্ষেত্রে পদভস্ত হয়ে যেতে পারে বিভ্রান্ত হতে পারে এরপর শেখুল ইসলামুল কাইম রহমতুল্লাই বলেন এই যে জিকিরের প্রকারেদগুলো আলোচনা করা হলো সেগুলো আমরা তিনভাবে আদায় করতে পারি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আবার আপনাদেরকে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে আজ আর আলোচনা করার সময় নেই আমাদের হাতে সময় শেষ হয়ে গিয়েছে এখানেই আপনাদের কাছ থেকে বিদারিত হচ্ছে তাই আগামী পর্বে আবার আপনাদেরকে বাবুই প্রত্যাশায় শেষ করছি ও আিরোদা ওয়ান আনহাম <anilhamdulillahi> রবীলিনবরক <rabbil alameen>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 জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে সহজ হয়ে যায় ইসলামের বুঝাও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়